ই তুলিয়ন আল يَتَوَكَّلُونَ কল আলহামদুলিল্লাহ রবির আলমিন ওসঈদী নবীন মোহাম্মী আসফাবিহি আজ আলহামদুল্লা আজকে আমাদের তফসি শুরু হচ্ছে সুরা ইউনুসেফ পঁচাত্তর নম্বর আয়া থেকে আয়া নম্বর আজকে এখান থেকে শুরু হচ্ছে মূসা আলাই কাহিনী কাহিনী এবং কোরআনে কাহিনীটি এই বারে বর্ণিত হয়েছে কোন জায়গায় একটু মুখার কোন জায়গায় এতবার এসেছে এই জন্য ইমাম কেফির রহমতুল্লাহ আলাইহ যিনি বড় মোফাসের তিনি বলেছেন কাদা আইয়া কুন মনে হয় যেন মুসার কাহিনী বলার জন্যই কোরআন নাজিল হয়েছে এত বেশি কাহিনী ওনা সম্পর্কে কেন আলোচনা হয়েছে যদিও অন্যান্য নবীদের প্রসঙ্গে এসেছে এই সাহা আলাহ কাহিনী এসেছে তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাস্লামের আগে সর্বশেষ নবী ছিলেন এই সাহা আলাইস্লাম ওনার কাহিনী বেশি আসার কথা ছিল কিন্তু আসলে উনি সময় বেশি পাননি ওনাকে তো হত্যা করার উদ্দেশ্যে যখন তারা একত্রিত হয়ে যায় আল্লাহ তালা ওনাকে উঠিয়ে নিয়ে যান ওনার বাকি সময়টা উনিকে আমাদের আগের দুনিয়াতে কাটাবেন কিন্তু মূসা পুরো সময় কাটিয়েছেন অনেকদিন হায়াত পেয়েছেন এছাড়া এই বনি ইসরা মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা যে নবীকে রাখতে হয়েছে দীর্ঘদিন ব্যাপী যার অনেক রকমের উত্থান পতনের কাহিনী আছে উন্মত কে নিয়ে যেগুলো এই উন্মতের জন্য অনেক নিয়ে বিষয় আছে আমাদের শিক্ষার জন্য মুসা আল্লাহামের প্র্যাকাল কাহিনীগুলো অনেক বেশি জানা দরকার কারণ ঈশা এত কাহিনী বারেবার বলেছেন তো তার আগে চুয়াত্তর নম্বর আয়াতে ছিল আমরা যখন নুহা আল্লাহামের কাহিনী শুনেছিলাম তেহাত্তর নম্বর আয়াত পর্যন্ত চুয়াত্তর নম্বর আয়াতে ছিল সুমামি বাদিহি রুসুলা আমি তার পরে অনেক রসুল পাঠিয়েছিম তাদের কৌমের কাছে জনগণের কাছে এসেছে তারাও একই কাণ্ড করলো যে আগে যেভাবে নুয়া সালামের কাউম অস্বীকার করেছিল ইমান আনতে ঠিক তেমনি অনেক নবীদেরকে পাঠানো হয়েছে তাদের সঙ্গে একই কারবার দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে ভালো অবস্থায় আছে বিভিন্ন জায়গায় প্রভাব করে এসেছে তারা কোন কেউ সহজে নবীদের এই দাওয়াতকে গ্রহণ করতে চায় না তাই হলো পরে সব নবীদের সময় কেদা কেন আলা কুলু বিভাবেই সীমা লঙ্ঘনকারী যে লোকগুলো আছে তাদের দিলের মধ্যে আমি মোহর মেরে দেই সে মালাঙ্গনকারীরা ইসলামের মধ্যে আসবে না আল্লাহর তারা করবে না। আল্লাহ এই দিন পাঠিয়েছেন সমস্ত মানুষের জন্য তাই না শুধুমাত্র একটি গোষ্ঠীর জন্য পাঠিয়েছেন যদি বনি ইসরায়েলের মধ্যে মেজরিটি নবী তাদের মধ্যেই এসেছে বাইরে যাওয়া তাদের কম কাজ হয়েছে কিন্তু যখন বিশেষ করে আখিরি নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাদা কালো আফ্রিকান এশিয়ান ইউরোপিয়ান আমেরিকান অস্ট্রেলিয়ান ক্যানাডিয়ান সবার জন্যই এই এক ধর্ম ইসলাম ইন দিনা ইন দা ইসলাম ইসলাম সার্বজনীন ইসলাম কোনো রেইস কোনো বর্ণ কোন গোত্র কোন রঙের মানুষের জন্য নয় কোনো ভাষা মানুষের জন্য নয় তো আল্লাহর দুনিয়া সমস্ত মানুষকে এদিকে ডাকার জন্যই নবী মোহাম্মদ সাল্লামকে পাঠানো হয়েছে কিন্তু মানুষ তারপরেও মনে করে ইসলাম তাদের জন্য নয় ইসলাম অন্য একটি কিছু মানুষের ধর্ম এলিয়ান ধর্ম এই দেশের অনেক দেশের ধর্ম বলে তারা স্বীকার করতে চায় না তাদের ধর্ম হিসাবে তারা এটাকে গ্রহণ করতে চায় না এটা মানুষের এই সিলসিলা শুধু আমাদের জমানায় নয় যুগ যুগ ধরে চলে এসেছে যাই হোক আল্লাহ আমাদের কাছে এখন সুম্মা বাস নামি বা অনেক নবীর পরে আমি কাকে পাঠালাম মুসা আলাহামের কাছে শুধু মুসাকে একরা পাঠাইনি তার সহকারী হিসাবে তার ভাইকে ওয়াহারুন তাকেও পাঠালাম কারণ মূর্সা আল্লাহ অনেক জায়গায় অন্য জায়গায় এসেছে আল্লাহর কাছে তিনি করলেন যে আল্লাহ আমাকে দিলেন আমার ভাই বেচারা খুব ভালো হয় তাকে মেহরবানি করে একটু নবুয় দিয়ে দেন না আল্লাহ তালা ওনার আর্জি কবুল করলেন ভাইকে নবুয়ের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন আর আল্লাহ তালাই দুই ভাইকে একসঙ্গে নবুয়তের দায়িত্ব পালনের জন্য অর্ডার দিলেন তার ক্যাবিনেট মেম্বার যারা আছে তার দল বল নিয়ে আমির ওমরা যারা আছে এ সবার কাছে আগে বললাম যে ওদের কাছে আগে দাওয়া দিয়ে দাও নিয়ে যাও তারা দাওয়া নিয়ে গেলেন তুমি অল্পের খবর নিয়ে আস আমি তো সবচেয়ে বড় ভাব এই যে অন্যায় তমুক্তি করল নিজেকে মানু দান করে আর তার সঙ্গে তার যারা সাংঘ আছে সবাই মিলে আমাদের উন্নতি এই শ্লোগান নিয়ে তারা থাকলো কেউ এই ইসলামী দিকে আসলো না কেন আসলো ক্ষতিপ্রান্ত হচ্ছে তখন আমি কঙ্গে নিয়ে তারা ক্রিমিনাল তারা কি সহজে ইসলামের দিকে আসে তারা মজুরে ক্ষমছে তারা অনেক কপরা দিচ্ছেন তারা অনেক কন্যায় অপকর্ম ইসলাম করলে কি হয়েছে সাধারণ গণ মানুষ তো ইসলাম কবুল করে ফেলবে এখন এই ইসলামকে ঠেকাতে হবে মুসা আল্লাহ ইসলাম এবং হারুনা আলহ ইসলামের বরিষ্ঠ ইসলামের দাওয়াত সুস্পষ্ট তাদের কাছে যখন প্রেজেন্ট করা হলো যুক্তিসাবে এটা তো সাংঘাতিক তাসির হওয়া শুরু করে দিল এবং স্বাভাবিকভাবে ইসলামকে কবুল করে এখন এই হাক জিনিসটা আসার পরে তারা জেনে বুঝে তাদের কাছে মনে হয়েছে এটা হাক মুসা আলাহ ইসলামের নিজের বানানো কিছু না কারণ নিজের বানানো নবুয়ের জিনিস কি ওই মজবুত হয় কত মিথ্যা নবীর ভণ্ড নবীর আবির্ভাব পৃথিবীতে হয়েছে তারাকে কি কোন হক নবীর মত কিছু মানুষের কাছে প্রেজেন্ট করতে পেরেছে কখনো পারেনি হক যখন আসলো হককে চেনার পরেও যে আল্লাহ বলেন আমার কাছ থেকে যখন হক আসলো তখন তারা বলে বসলো ই নাহা না সাহেদ মুবিন এগুলো মুসা যা বলছে এসব সুস্পষ্ট জাদু সারা কিছু না জাদু কারণ তার কথা শুনলে মানুষের মধ্যে এফেক্ট হয় মানুষের মধ্যে ক্রিয়া হয় মানুষকে হক থেকে সরানোর জন্য মিডিয়া পাবলিসিটি শুরু করে দিল তারা প্রচার মাধ্যমে ছড়িয়ে দিল খবরদার মুসা যা কিছু বলে তোমরা কেউ এটা শুনতেও আসবে না শুনবেও না শুনলেও কোনোদিন আবার খবরদার এটাকে গ্রহণ করবে না কারণ এটা জাদু মাত্র এর মধ্যে হক বলতে কিছু নেই এত হক জিনিস কি তোমরা জাদু বলছ জাদু ম্যাজিক তোমাদের কাছে এত হক আসলো এত সুন্দর আল্লাহর কাছ থেকে বক্তব্য এসেছে আবেদন এসেছে আহ্বান এসেছে এটা কি জাদু হতে পারে জাদু এরকম তোমরা জাদু তো দেখো তোমাদের দেশে অনেক জাদু আছে মিশরে জাদুর তখন প্রচন্ড প্রভাব জাদুর অনেক জাদুকররা তখন সেখানে তাদের জাদুর প্রতিযোগিতায় লিপ্ত আছে তারা জাদু চেনার কথা কোথায় জাদু আর কোথায় আল্লাহর কালাম তো ওনারা বলেন যে কি করে জাদু হয় তোমরা তো জাদু চেনো ওলা ইফল সত্যিকার কথা হচ্ছে কররা কখনো কামিয়াব হয় না কতক্ষণ তারা কি খুব প্রতিষ্ঠিত মানের মানুষ তারা দুনিয়ার মধ্যে ভালো কিছু উপহার দিতে পেরেছে কিচ্ছু ক্ষেত্রে এগুলো কিছুতে এই জাদুর মতো পচা জিনিস আমরা আমরা চর্চা করি তারা এখন তর্ক শুরু করে দিয়েছে জাদুটা যদি না টিকে তাহলে আরো কিছু আসে ও বুঝতে পেরেছি তোমরা এমন একটা তত্ত্ব বাণী নিয়ে এসেছ যে আমাদের পূর্বপুরুষরা যা কিছু করে এসেছে বিভিন্ন কিছুর পূজা করেছে যে সমস্ত ধর্মকর্ম করে এসেছে এগুলোর বিরুদ্ধে ওগুলা থেকে আমাদেরকে সরানোর জন্য একটা নতুন তত্ত্ব নিয়ে তোমরা এসেছ তোমাদের তত্ত্বটার একটা উদ্দেশ্য আছে আমরা জানি সেটা কি তোমাদের উদ্দেশ্য হচ্ছে করা। তোমরা ক্ষমতা দখল করতে চাও তোমরা জমিনের মধ্যে অনেক বড় কিছু দখল করে ফেলতে চাও কারণ মানুষকে মোবিলাইজ করে ক্ষমতা দখল তোমাদের আসল উদ্দেশ্য আমরা বুঝতে পেরেছি একটা বড় টার্গেট নিয়ে এসেছ করে দাওয়াত নিয়ে গেলে তখন কোনো কোন সময় তাদেরকে বলা হয় তারা পলিটিক্স করে ক্ষমতা দখল করতে এসেছে ওমা কুমা আমরা কিছুতেই তোমাদের কথায় বিশ্বাস করব না তোমাদের এই জিনিসের প্রতি ইমান আনবো না প্রশ্নই আসে না তোমরা এই অহেতুকে প্রচেষ্টা চালিয়ে থেমে যাও খবরদার এগুলো করা প্রচার করা বন্ধ করে মুসা আলহামের এই কাহিনীটা অনেকবার শুনেছেন আবার এসেছে ইমাম ইবিন কাসিম রহমতুল্লাহ আলী বলেন যে বারে কেন এসেছে কারণ হচ্ছে এটা একটি বড় ধরনের ঘটনা এমন ঘটনা যে মূসার ভয়ে ফেরাউন সন্ত্রস্ত ছিল তাই না এই জন্য বলি ইসরায়েলের প্রত্যেকটি পুরুষ বাচ্চাকে জন্মের পরে কতল করে ফেলেছে যাতে মূষা পয়দা না হতে পারে আর সে অবস্থায় আল্লাহ তারা মুসাকে পয়দা করলেন এমন এমনকি মুসা প্রতিপালিত হলো কার ঘরে ফেরাউনের ঘরে রাজ পরিবারে প্রিন্স এর মত প্রতিপালিত হচ্ছে মুসা আর সেই মুসাকেই আল্লাহ দিয়ে উৎখাতের ব্যবস্থা করে কাহিনী এর করার মতো পৃথিবীতে আর হতে পারে না যার থেকে যে না আসার জন্য এত চেষ্টা বাচ্চারা করলো তার থেকে সে রেহাই পেল না আল্লাহ তালা কুদরতের যে কি প্রচন্ড একটা দলিল প্রমাণ আলামত কাহিনী আছে তাহলে এটা কেউ কেউ তাদের প্রতি সিম্পি দেখাবে একটা নিরাপরাধ লোক হক কথা নিয়ে এসেছিল তাকে মেরে ফেললো তা এক কাজ করব যে তাকে এমন ভাবে পরাজিত করে দেব সবার কাছে যেন প্রমাণ হয়ে যায় যে আমি মুসার সে শ্রেষ্ঠ কোনো ফালতু এগুলো আমি প্রমাণ এখন সে বললো কথাবার্তা হলো ঠিক আছে ওই যে কি দেখালো সে যখন বল তুমি যে নবী আল্লাহ তোমাকে পাঠিয়েছে তার প্রমাণ কি তো আল্লাহ তার ওনাকে অনেক প্রমাণ দিয়েছেন তার মধ্যে অন্যতম কি ছিল হাতের লাঠি ছেড়ে দিলে সাফ হয়ে যেত আর ওনার হাত তাকে ঢুকাই দিলে বের করলে আলো, লাইট, নূর করত। চোখ ধাঁধিয়ে যেত এটা কোন সায়েন্স কোন টেকনোলজি সেখানে কাজ করেনি এইভাবে কিভাবে সম্ভব এটা মজেজা আল্লাহ তালা ওনাকে দিয়েছেন এরকম এইগুলো যখন বলে তু প্রমাণ চাও তিনি কি প্রমাণ চাও তিনি প্রমাণ দেখালেন এখন তো তারা থেকে গেছে প্রমাণ যখন দেখিয়েছে তো এখন বলে যে এইগুলো তো জাদু মাত্র তুমি কিছু জাদুর ভালোই শিখছো মনে হয় ও এখান থেকে মাদিয়ান গিয়ে এই কাম করেছ তো আমার মিশরের জাদু চর্চা যা আছে তোমাকে আমরা অনায়াসে ফেল করিয়ে দেব তখন মুসা আল্লাহ চ্যালেঞ্জ নিলেন ফাইন আপনার জাদুকর থেকে নিয়ে আসে অকল ফেরু নি ফেরানো অর্ডার দিল তার বাহিনীকে তার লোকজনকে যে ভালো ভালো খুব এক্সপার্ট জাদুকর ম্যাজিশিয়ান যারা আছে তাদেরকে সবাইকে ধরে নিয়ে আস সবাইকে কল করো যখন জাদুকরদেরকে সবাইকে নিয়ে আসা হলো তখন মুসা আল্লাহ সালাম এক পক্ষে সমস্ত বড় বড় এক্সপার্ট জাদুকর আরেক পক্ষে বিশাল এক মাঠের মধ্যে স্টেডিয়ামের মতো যেখানে তাদের মিশরে ওখানে বড় বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এইরকম বিশাল মাসে দর্শক ভর্তি সবাইকে খবর দেয়া হলো এবং আল্লাহ তালা কুদরত যে ফের আউনকে দিয়ে আল্লাহ খবর দিয়েছেন সব লোকদেরকে খবর দাও জাদুকরের পক্ষে মানে পক্ষে সবাই আসো সবাই আসো আজকে মূসাকে এমন ভাবে পরাজিত করা হবে বড় বড় এক্সপার্ট জাদুকর কিভাবে তার জাদুকে শেষ করে দেয় সব দেখতে আসো মুসা আল্লাহ সাল্লাম খবর দিয়ে আনবেন সেই কাজ ওনার করা লাগেনি দাওয়াতি কাজ ফের আউনকে দিয়ে করালেন আল্লাহ তালা আল্লাহর কুদরত এসেছে এখন তারা মুসা আল্লাহ বললেন যে তোমরা আগে ছাড়বা না আমি আগে ছাড়বো কথাবার্তা হতে থাকলে দুই গ্রুপের মধ্যে তখন মুসা আল্লাহি বললেন হালকু ম্যান মুলকুন। তোমরা কি নিক্ষেপ করবে তোমাদের জাদু তোমাদের জাদু খেলা দেখাও শুরু করো তোমরা আগে বুদ্ধিমান লোকেরা একটু ভেবে চুনতেই ঠিক কাজ করে কাজে মোসা আল্লাহাম জ্ঞানী মানুষ দেখলেন যে তাদের খেলাটা আগে দেখিয়ে ফেলুক আগে যদি ওনারটা ওনারটা ছেড়ে দেয় তাহলে তো ওদেরটা কোনটা কাজী করবে না তাহলে মানে খেলাটা ভালো করে তো জমলো না ওদের খেলাটা যে একটা বাতিলের চাকচক তিনি বুদ্ধিমানের মত কাজ করেছেন অবশ্যই তাদেরটা আগে দেখানো হলো তাদেরটা আগে দেখানোর পরে এখন পুরো দৃষ্টিটা আকর্ষণ হয়ে গেল এখন সবাই ওইটা দেখার পরে অপেক্ষা থাকবে দেখি এবার মূসা কি করে তখন সবার মূসা আল্লাহাম দেখাটার প্রতি নজর আরো বাড়বে আগ্রহ বাড়বে সবাই দৃষ্টিতে পড়বে দিস ইজ হেকমা তিনি ছেড়ে দিলেন তারা এখন তাদের জাদুর খেল দেখালো তাদের জাদুর খেল ছিল কি তাদের কতগুলো রশি নিয়ে এসেছিল রসির মধ্যে কিছু মন্ত্র টন্ত্র পরে ছেড়ে দিল এই রশিগুলো সারা মাঠের মধ্যে সাপে পরিণত হয়ে গেল সাপ দেখা যায় মনে হয় যেন মনে হয় কিন্তু অরিজিনালি সাপ হয় নাই জাদুর কাজ হচ্ছে ইউম তাদের কাছে মনে হবে সাপ যারা দেখবে আসলে জাদু জিনিসটা কোনো বাস্তব না এটা অবাস্তব জিনিস এক ধরনের চোখের মধ্যে নজরবন্দির মতো যে আপনি দেখতেছেন সাপ আসলে সাপ নয় এটাই হলো জাদু হ্যাঁ একরকম ধার মতো লাগবে অরিজিনালি কিছু না কিন্তু মানুষের কাছে মনে হলো যে সাংঘাতিক যে দৃশ্য ফুটে উঠেছে এই দৃশ্য দেখে নিজেই আল্লাহ অন্য আয়াতে বলেছেন আল্লাহ তো মুসা আল্লাহ সেই খবর দিয়েই তাদের এই যে তারা যে বিশাল জাদু আসছে সেই খবর আল্লাহ তালা নিজে বলেছেন অন্য আয়তে ও যা তারা বিরাট বিরাট জাদুর খেলা নিয়ে আসলো আল্লাহ তারা তখন আজিম বলছেন এত বড় জাদু এটা কি ছোটখাটো জাদু ছিল তাহলে বড় জাদুর খেলা ছিল এটা সেটা যখন শুরু হয়ে গেল মুসাল আহমকে আল্লাহ তালা মেসেজ দিলেন ঘাবড়ানোর কোন কারণ নাই তোমার কাছে যেটা আছে সেটা তো মানে যে কি যে হবে তুমি একটু পরেই দেখবা ওকে কাজেই তুমি ঘাবড় না খবরদার তুমি বলে দাও তোমরা যা কিছু নিক্ষেপ করেছ এগুলো জাদুর খেলা মাত্র এটাকে বাতিল ঘোষণা করে দিবেন এটাকে পরাজিত করে ফেলবেন এটা এই মুহূর্তে নিঃশেষ হয়ে যাবে তোমরা দেখতে পাবে এই জাদুর খেলা শেষ হয়ে গেছে এটা টিকবে না এটা হলো বা তেল আর ইসলাম কি হাক হাক আল বাতিল অবশ্যই প্রত্যক্ষতা বিতাড়িত হবে বাতিল বিতাড়িত হওয়ার জন্যই এসেছে তার বিতাড়িত হওয়াই উচিত সে টিকে থাকার কথা নয় উল্টা পাল্টা জাদু ইত্যাদি এবং ক্ষমতা অন্যায়ভাবে ব্যবহার করে এদের কাজকে আল্লাহ তালা কখনো ঠিক রাখবেন না এদের কাজকে আল্লাহ নস্বাত করে দেবেন আমরা একটু পরেই দেখতে পাবি আল্লা তালা প্রতিষ্ঠা করবেন তার বাক্য দ্বারা তার হুকুম দ্বারা তার বাণী দ্বারা হক কে প্রতিষ্ঠিত করবেন যদিও ক্রিমিনাল অপরাধীদের কাছে খুবই অপছন্দ লাগে তাদের কষ্ট হয় হোক তাদের কষ্ট হলেও আল্লাহ হক কে হক প্রমাণিত করে ছাড়বেন এবং তাই হলো আল্লাহ বললেন আপনার লাঠিটা ছেড়ে দেন যেই লাঠি ছেড়ে দিলেন এত বড় এক অদগর হয়ে গেল এই অদগর থেকে মুসা আল্লাহ সালাম নিজেই ভয় পেয়ে গেছে না আল্লাহ আরেব মুসা এখন পরামর্শ করেছে আল্লাহ তালে মুজাহ আপনি পালাবেন আপনি অরিজিনালি এগুলো সবগুলোকে গ্রাস করে ফেল খেয়ে ফেলল সব শেষ যা আর হাত কু হাকাল হাঁকাল খালাস নিমিশের মধ্যে সাবার করে ফেললো সব জাদু শেষ এই জাদুর পর তারপরে কি হলো এই খেলা দেখে আশ্চর্য হয়ে গেল জাদু নয় এটা জাদুর উপরে অনেক বড় কিছু এবং মুসা আল্লাহিস যা বলছেন হক এটা হক এই এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না কোন মানুষের ক্ষমতা নাই এই কাজ করার নিশ্চয়ই আল্লাহ রাসুল তিনি তারা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ফেললেন তার কাহিনী লজ্জিত করে আমাকে তোমরা এখন ফেল করিয়ে দিলা এখন মনে হয় তোমরা মনে হয় মুসার সঙ্গে আগেই তোমাদের কনস্পিরেসি হয়েছে আগেই তোমাদের একটা ডিল হয়ে গেছে ষড়যন্ত্র হয়েছে যে আমাকে পরাজিত করে দিলে মুসা খুব গ্রহণযোগ্য হয়ে যাবে ক্ষমতা দখল করলে তোমাদেরকে শুধু সুবিধা দিবে না খাওয়াই শুধু সুবিধা ধরে বলে আমি করব যদি এই কথা থেকে না এই অন্যায় ইমান আনা থেকে সরে না আসো তার দৃষ্টিতে অন্যায় যদি তোমরা এই নতুন ধর্ম গ্রহণ করা থেকে মুসার ধর্ম থেকে ফেরত না আসো এখনই হত্যা করব তোমাদেরকে তোমাদের এমনি জবাই করে দেবো না হাত কাটবো পাও কাটবো অঙ্গ একটা একটা করে কেটে তোমাদেরকে শাস্তি দেবো আমাকে এইভাবে অপমান কি বলেছিল ন মুসলিম কেবল কালিমে পড়েছে ইমান কি যে দেখো আমরা যে হক চিনেছি তোমার দুনিয়ার কারণে জীবন চলে যায় চলে যাক এত বড় হক আমাদের সামনে প্রস্ফুটিত হওয়ার পরে উদ্ভাসিত হওয়ার পরে আমরা হক ছেড়ে দেব আমরা যদি আল্লাহ জীবন নিয়ে যাই আল্লাহ রাস্তায় আমাদের জীবন চলে যাবে যাক আমরা আল্লাহ তালার সঙ্গে আমরা আর এইরকম অন্যায় কাজ করব না এমনি জাদু চর্চা করে কি অন্যায় করেছি এখন বুঝতে পেরেছি যদি আল্লাহ আমাদের গুণ মাফ করে দেন জাননা দিয়ে দেন আমরা তার সেই শখ নিয়ে রেডি আসি আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য ন মুসলিমদের হিম্মত দেখেছেন ইমাম দেখেছেন এই কাহিনী শেষ হয়ে গেল পরবর্তী পর্যায়ে আল্লাহ তাল্লাহ বলছেন দেখার পরেও মিশরের সাধারণ মানুষের অনেকে ইমান আনলো না কারণ জাদুকরদেরকে যেভাবে হত্যা করা হয়েছে ফেরাউনের ত্রাস এবং সন্ত্রাসের কারণে হিম্মত করল না শুধু বন ইসরায়েলের লোকগুলো আর অল্প কিছু সামান্য দূর অল্প কিছু বংশ ফেরাউন থেকে কেউ কেউ বলেছেন তার মধ্যে একজন ছিলেন এম রাতের ফেরাউনের স্ত্রী কে আসিয়া তিনি আল ফেরাউনের কথা আসছে আরেক ফের গোষ্ঠীর আরেকজন লোক মানে এনেছিল এরপরে খাজেনে ফের ফের ফেরাউনের খাজানার ট্রেজারি তার হাতে অর্থ মন্ত্র মন্ত্রণালয় যে অর্থমন্ত্রী সে আর তার ওয়াইফ ওয়াইফ। এরপরে মন্ত্রীরেকজনের খবর এসেছে মা সেতা বিনতে ফেরাউন মা সেতা বিনতে ফেরাউন তার একটা চমৎকার ঘটনা মা সেতা বিনতে ফেরাউন মা সেতা চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়িয়ে দেয় মেয়ের তার জন্য একটা আলাদা আছে কর্মচারী আঁচড়িয়ে দেয় এই জন্য তাকে বলা হয় মা শে মানে চুল আঁচড়ানো চুল স্মৃতি করে দেওয়ার কাজ ডিউটি করে যে মহিলাটি এই মহিলাটিও ইসলাম কবুল করেছে কিভাবে যখন একদিন এই চাকরানিটি এই কর্মচারীটি হাত থেকে কি বলে চিরুনি উঠালো ফেরাউনের মেয়ে বড় হয়েছে এখন সে বিসমিল্লাহ আল্লাহর নামে তাহলে ইউ মিন মাই ফাদার তাহলে তুমি আমার পিতা যে ফেরাউন ওনাকে আল্লাহ মনে করছো তাই না তার নামে তো উঠাচ্ছ সে মহিলা কি বলল বললো তোমার বাবা না আল্লাহ তিনি আমার রব, রব তোমার তোমার বাবার রব সমস্ত মানুষের রব সমস্ত মানুষের এলাহ তিনি ছাড়া কোন ইলাহ নাই তাই এত বড় কথা আমার আব্বার ঘরে থেকে তার চাকরি করে তুমি এত সাহস দেখিয়েছ তোমার প্রচন্ড শাস্তি হওয়ার দরকার আমি আমার আব্বার কাছে খবর দেব খবর দিল তাকে ধরে নেওয়া হলো অ্যারেস্ট করা হলো নির্যাতন করা হলো সত্যি নাকি আমি ছাড়বো না আমার আল্লাহর প্রতি ইমানের প্রতি আমি অটল হয়ে টিকে থাকবো তখন তাকে বললো তোমার ছেলে মেয়ে সব তোমার সবাইকে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে বিরাট একটা দেখছি এত বড় ডেকছি এর মধ্যে তেল দিয়ে তেলকে গরম করা হচ্ছে এবং সেখানে তাকে ফেলে দেওয়া হবে তারপরে মহিলা সেখান থেকে যেতে মানে ইসলাম থেকে ছেড়ে দেয় কি না এটা এই ভয় দেখিয়ে ইসলাম থেকে ছেড়ে ছেড়ে দিতে রাজি হলো না তখন তার ছেলে মেয়ে একটা একটা করে ফেলে দেওয়া হচ্ছে কোলের বাচ্চাটাকে কোলে রেখে দিয়েছে এখন বলছে যে মহিলাকে তুমি তাকে আলাদা করে নাই দিলে তাকে সারা ঝাপ দাও আগুনের মধ্যে আগুনের দেখছি ওখানে ঝাপ দাও এখন মহিলা ঝাপ দিতে ইতস্ত করছে নিজের জন্য নয় তার আল্লাহ রাস্তায় যাবে আল্লাহর কাছে তার কি যে শাহাদাতের কি পাওনা আছে সে তো কনভিনসড কিন্তু এই ছোট বাচ্চাটা নিয়ে কোলের অবুজ বাচ্চাকে এইভাবে কষ্ট দিতে তার দেরি হচ্ছে সিদ্ধান্ত নিতে ইত করছে আল্লাহ এই কোলের বাচ্চার মুখ দিয়ে কথা ফুটিয়ে দিলেন সে কেবল কেবল মানে তুমি হকের উপরে আছো এই তিনটি বাচ্চা ছোট বয়সে কথা বলে যাদের মুখে কথা আসে না জন্মের পরে কথা বলে তিনটি বাচ্চা এই তিনটের একটা হলো ফেরাউনের কাজের মেয়ে মেয়ের স্মৃতি করার মহিলা ছেলে আরেকটাকে ইসাল আলাহাম আরেকটাকে জোরাইজ নামে ওই যে এক বনীসাইলের আবেদ নামাজ পড়ছিল মা এসেছিল ডাক দিয়েছিল জোরাইজ আমি এসেছি আমার সাথে কথা বলো এখন তিনি এমন নামাজে আসেন তিনি শেষ না করে মায়ের সঙ্গে কথা বলবেন না দরজা খুলছেন মা দর বন্ধা ঢুকতে পারছেন না অনেকক্ষণ দাঁড়ালেন কিন্তু তার ঢুকু শেষ হয় না এইভাবে করে একাধিকবার হয়ে গেল তারপরে মা তখন কষ্ট পেয়ে বদা করেছিলেন মনে আছে যে তুমি আমারকে আমাকে এভাবে তিন দিন কষ্ট দিয়েছ তোমার নামাজ বেশি আমার কথায় তুমি সারা দাঁড়া নামাজ ভাঙ্গি আমি বদয়া করলাম বেশ্যার মুখ না দেখে বেশ্যার দ্বারা তুমি অপমানিত না হয়ে যেন তোমার মৃত্যু না হয় তখন এই বেশ্যার একটা চক্রান্ত ঘটে গেল এক বেশ্যা তার ছাগল চড়াতো তার সঙ্গে তার দেখা হয় এবং সেখানে তার সঙ্গে তার শারীরিক সম্পর্ক ঘটে যায় ঘটার পরে এই মহিলাটি সন্তান সম্ভব হয়ে যায় সে বিবাহিত নয় তাকে লোকজন জিজ্ঞেস করল তুমি কিভাবে তোমার সন্তান হলো কার মাধ্যমে হয়েছে এই সন্তান কোথায় পেলাম যে ওই জোরাইজ আবেদ এবার তার সঙ্গে আমার সম্পর্কের ভিত্তিতে এই বাচ্চা পয়দা হয় অন্যায় এই খবর পাওয়ার পরে সমস্ত শহরের লোকেরা ছুটল জোরাইজের বাড়ির দিকে তার ছোট্ট ঘর জঙ্গলের মধ্যে এবাদত খানা সেখানে তে ইবাদত করছে তা সবাই মিলে আক্রমণ করলো তুমি এবাদত করো আরে শয়তানি করা এইগুলো না এ বাদাতের ধান দেখাও আর তুমি ভণ্ডমি করো তুমি এই মহিলার সঙ্গে অপকর্ম করেছ তাকে মারধর করলো এবং তার ঘরটাকে ভেঙে গুঁড়িয়ে দিল এখন তিনি প্রতিবাদ করছেন তিনি বলছেন যে তোমরা কেন এটা করছো যে কেন এখন এটা আর পাওনা অপকর্ম করেছ দেখো না কি অপকর্ম করেছে ওই যে বেবি হয়েছে ওই মহিলার ঘরে এটা তো তোমার সন্তান ও বেবিকে নিয়ে আসো বেবি প্রমাণ করো তোমরা বিনে প্রমাণে আমাকে তোমরা অত্যাচার করছো আমার ঘর বাড়ি বিচুন্ন করে দিলে বেবি কে জিজ্ঞাসা করো জন্ম হয়েছে আল্লাহ জিজ্ঞেস করলেন বেবি তোমার বাবাকে বেবির জবান খুলে দিলেন আল্লাহ আমার বাবা ওই রাখাল প্রমাণ হয়ে গেল সন্ত্র শেষ হয়ে গেল। তখন তারা আবার তার কাছে মাফ ছে বললো যে তোমার ঘরটাকে আমরা সোনা দিয়ে না রূপা দিয়ে বানাই দিব বলতো তুমি আর আমরা কি করলাম তোমার সঙ্গে সোনার কিছু দরকার যা ছিল তাই করে দাও খালি বাস যেরকম কুড়ি ঘর ছিল ওরকম কুড়ি আমার চলবে আমার আর কিছু দরকার নেই তিনজন ছোট কালে তিন কথা বলেছিল তার মধ্যে ফেরাউনের এই চাকরানির ছোট্ট বাচ্চা পাবলিক দুরাবস্থা দেখছেন হক বাতিলের পরিষ্কার একটা ফয়সালা হয়ে গেল তখন তো সবাই ইয়া ঘফি দিন আফহা যাওয়া দরকার ছিল কি সহজে আরে মানুষ আল্লাহর পক্ষ থেকে কত কিছু দেখার পরেও আজাব গজবে বারে নিপতিত হওয়ার পরেও আল্লাহর দিনের দিকে আসে না কোন দিকে যায় উল্টা যেতে থাকে এই দুনিয়ার এই অবস্থা সবসময় হয়ে এসেছে আল্লাহ বলছেন কেন তারা ভয়ে আসে নাই এই ভয় মিন আল্লাহ ফেরাউন ইহিম যে অত্যাচার নির্যাতন ফেরাউন করেছে জাদুকরদের উপরে তার এই চাকরানির উপরে এইগুলো দেখার পরে ভয়ে তাদেরকে যে ফিতনা নিক্ষিপ্ত করবে অত্যাচার করবে নির্যাতন করবে এই কারণে ইমান আন্দোলন অল্প হাতে গোনা কয়েকজন ছাড়া ইন্না ফিরা মুসরিফিন ফেরাউন জমিনের মধ্যে অনেক বড় তাকাব্য অহংকার গর্ব দাপট চালিয়েছে এবং সে ছিল অনেক বড় সীমা লঙ্ঘনকারী শুধু ডিকটেটর নয় তার চেয়ে অনেক বড় সীমালঙ্কনকারী সীমাল করতে করতে বলল আমি তোমাদের সবচেয়ে মানে নেছে এবং বনি ইসরায়েলের লোকগুলো তারা এখন ফের আউনের টার্গেটে এসে গেছে ফের আউন তখন পরাজিত হয়ে গেছে এখন তার টার্গেট কি মূসা আল্লাহ ইসলাম এবং তার অনুসারী যারা আছে এদেরকে এখন মেরে ফেলতে হবে কারণ তার সব কিছু ফেল হয়ে গেছে এখন তার আশঙ্কা যে সে এখন কোন সময় অন্য মানুষগুলো ইসলাম কবুল করে ফেলে এখন শাস্তি দিয়ে কিছু লোক ঠেকানো যাবে না এবং তার গোটা কমকে নিপাত করতে হবে তিনি বললেন মুসলিমিন তোমরা আল্লাহর উপরেই ভরসা করো যদি তোমরা সত্যিকার মুসলিম হও এ ফেরাউনের এত দাপড় দেখে যদি তোমরা একেবারে ঘাবড়িয়ে যাও কেমন মুসলিম হলা আল্লাহর প্রতি তাবাক্কল করো ভরসা রাখো তখন ওনার করলাম ভরসা করলাম আল্লাহ আমাদেরকে আপনি জালিম কৌমের ফিত ফেলে দেবেন না অর্থাৎ তারা যদি আমাদেরকে অত্যাচার করা শুরু করে দেয় ফিতনায় পড়ে গিয়ে যদি অত্যাচারের ভয় ইমান হারিয়ে যায় আল্লাহ এই অবস্থা থেকে আপনার কাছে আমরা টানা চাই মিনাল আল্লা আপনার রহমত অনেক বেশি সেই রহমত দিয়ে আমাদেরকে এই কাফের আপনার থেকে আপনি আমাদেরকে কৌমার দান করেন আল্লাহ আপনার কাছে উপায়ের কোনো অভাব নেই এখন এই বেচারা ইসলাম পালন করতে না নামাজও পড়তে পারে না সব জায়গায় রেস্ট্রিকশন খবর দ্বার কেউ নামাজ পড়তে পারবে না বনি ইসাইলি যত মসজিদ ছিল সবগুলোকে ভেঙে গুড়িয়ে দিল সব ভেঙে দিল এখন বেসার নামাজ পড়ার ব্যবস্থা নাই আর ওই জামানায় মুাম কমের জন্য মসজিদ ছাড়া নামাজ হতো না পুর বিশেষ করে আর আল্লাহ তালা একমাত্র নবী মোহাম্মদ সাল্লা জন্যে আল্লাহ তালা এহসান করেছেন তুহির জি আর্দ তাহুল মসজিদা তিনি বললেন নবীকারী সাল্লা আমার উন্মতের জন্য আমার জন্য আল্লাহ তালা জমিনকে তাহুর বানিয়ে দিয়েছেন তার মানে পবিত্র হওয়ার জন্য পানি না থাকলে তাই করে পবিত্র হওয়া যায় দুই নম্বরে মাস্টিদা যে কোনো জায়গায় নামাজ পড়া যায় শুধু নাপাক পাক জায়গা ছাড়া ঘরে বাড়িতে বাজারে রাস্তায় মাঠে ময়দানে দোকান পাটে সব জায়গায় নামাজ পড়া যায় এটা কিন্তু এই উন্মতের জন্য এখন মুসা আলাহ সাল্লাম নামাজ পড়বে কেমনি তাদের জন্য জানাল্লাসা আলাহিসামকে এবং তার ভাই হারুন আলাহিসামকে তোমরা তোমাদের কৌমকে নিজের ঘরেই তোমরা থাকতে বলো বাইরে এসে নামাজ পড়ার দরকার নেই তোমাদের শহরে বন্দরে গ্রামে গঞ্জে যেখানে আছো সেখানে কেবলা ও আকিম আর ঘরের মধ্যেই তোমরা কেবলামুখী হয়ে নামাজ কায়ম কর গোপনে তাতে করে দুশ্মনরা তোমাদেরকে না দেখে বাইরে এসে নামাজ পড়তে হবে না মসজিদের মধ্যে যেহেতু তাদের আক্রমণের শিকার হয়ে যাচ্ছে ঘরের মধ্যে তোমরা লুকিয়ে লুকিয়ে লুকি নামাজ পড়ে ফেলিল আর মমিনদের জন্য আমি আমি অন্তে খবর দিলাম যে মমিনদেরকে সুসংবাদ দেন সুসংবাদ কিসে অচিরেই আল্লাহ তাল পক্ষ থেকে তাদের বিজয় আসছে অচিরেই আল্লাহ তালা জালিমকে ধ্বংস করবেন হে আল্লাহ হে আমাদের রব আপনি ফিরাউন আর তার সবাস মন্ডলী যারা আছে তার বাহিনী যারা আছে তার সাঙ্গো পাঙ্গ যারা আছে এদেরকে আপনি এত দুনিয়ার আরাম আয়স সৌন্দর্যের উপকরণ দান করেছেন এত টাকা পয়সা দিয়েছেন এই দুনিয়ার জীবনে এগুলো পেয়ে তারা আপনার রাস্তা থেকে লোকদেরকে গোমরা করে নেওয়ার চেষ্টায় আছে সব কিছু আপনি এত দেওয়া দিয়েছেন এগুলো পেয়ে তারা এগুলোকে ব্যবহার করছে আপনার দিনের দুশ্মনির জন্যে লোকদেরকে দিনে আসতে দেবে না এই সম্পদ আল্লাহ তাদের জন্য মানে কাল হয়ে গেছে এই সম্পদ তাদেরকে বিভ্রান্ত করে ফেলেছে আল্লাহ আলা হারুন আলি ইসালাম যে আল্লাহ এদের মালকে আপনি হালাক করে দেন আল্লাহ এদের অন্তরকে অভিশাপ দিচ্ছেন এখন এদের অন্তরকে শক্ত করে দেন তাদের শাস্তি পাওয়ার জন্য তাদের অন্তরে যেন নরম না হয় কালিমা পড়তে না একদম শক্ত করে দেন কঠিন আজাম না দেখা পর্যন্ত মৃত্যুর যেন ইমানই না আনে ইমান আনা সুযোগ থেকে মাহরুম করে দেন এটা আল্লাহ তালা নিজেরও নিয়ম হাতাম আল্লাহ আল্লাহ তাদের অন্তরে কি করেন সিল মেরে দেন মুসা সালাম কোন অন্যায় দোয়া করেননি তিনি জানেন যে আল্লাহর পলিসি তাই এবং আল্লাহ তিনি আল্লাহ কাছে বলেছেন যে সেটাই এখন আল্লাহ কার্যকরী করার সময় হয়ে গেছে এত সীমা লঙ্কন করেছে আজাব ছাড়া তাদের সঙ্গে বিকল্প কিছু আর হতে পারে না আল্লাহ তালা রেসপন্ড করলেন আল্লাহ বললেন শোনো তোমাদের দুইজনের দোয়া কবুল হয়ে গেছে না জেনে আল্লাহর দুশ্মনি করছে এই জালিমগুলো খবরদার কোন সময়ই তাদের পথ তোমরা গ্রহণ করো না মুসা আলাহ সাল্লাম আর হারনা এত ওয়াজ করা লাগে নাকি যে ওদের রাস্তায় যেও না ওনার নবী আসলে ওনাদের দুজনকে শুধু বলা উদ্দেশ্য উদ্দেশ্যে মেসেজ দেওয়া দরকার যে তোমরা না সাহস রাখো মজবুত কিন্তু এই জুলুমের মোকাবেলায় তাদের কথায় তোমরা পা দিও না তাদের সঙ্গে কম্প্রোমাইজ করো না তাদের সঙ্গে তোমরা কম্প্রোমাইজ করে দিন কি হারিয়ে ফেলো না আর একটু সফর করো কামতার সাথে থাকো সংক্ষিপ্ত করছেন এখন আল্লাহ আজাবের ফেছে ফয়সালা কি মূসা আল্লাহ সালামকে বললেন যে আজাব এসে যাচ্ছে আপনার কমকে নিয়ে আজকে শেষ রাতে সূর্য উঠার আগে জলদি করে ভাগেন এ সাগর পাড়ি দিয়ে ওই পারে চলে যান ফয়সালা হয়ে গেছে ওনারা চলে গেলেন সবাইকে নিয়ে রাতের অন্ধকারে প্রায় ছয় লক্ষের মতো মোকাতিল ছয় লক্ষের মতো পুরুষ যারা যুদ্ধ করার মতো যোগ্যতা আছে এই পর্যায়ে ছয় লক্ষ আর বাচ্চা বাচ্চাকে মহিলা মিলালে কত হয় পনেরো বিশ লক্ষ হয়ে যেতে পারে সবাই মিলে জলদি করে ভাগেন তারা রাতে রাতেই ভেঙে চলে গেলেন আর সকাল হওয়ার সাথে সাথেই ফেরা কাছে খবর পৌঁছে গেল মুসার দলত ভেঙে গেল আমরা যে তাদেরকে একশন নিয়ে এখন তাদের তাদেরকে গণহত্যা করবো শুধু তার হাত হয়ে গেল কোথায় কোন দিকে গিয়েছে ওই সাগর পাড়ি দিচ্ছে রেডি হেডি হতেবানি ইসর ইনাল বাহার আমি বনি ইসরা সাগর পার করে দিলাম মুসা আল্লাহ কে বললেন শুরু হয়ে গেছে ও ইন্না লামুদ রাকুন মোচা কি কাম এখন তো আমরা এখন তারাই পড়ে গেলাম এত রাত্রে আমাদেরকে আনলা এখন সামনে হলো সাগর একটা বাড়ি দেবো আর পিছনে হলো ফের তারা এত বিরাট বাহিনী নিয়ে এসছে আজকে সবাইকে কচু কাটা করবে আর ওখানে থাকলে তো হয়তো কোনো জায়গায় তিনি কি বললেন খাল্লা খবরদার আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন তারপরেই আল্লাহ ওহিন করে দিলেন মুসা আন আল কেস তোমার তোমার আঘাত করলে জলজি করে পার হয়ে যাও ওজাওয়াজ নী বানি ইসরা পাহার আমি বনি ইসরা সাগর পার করে দিলাম তারা যখন ওই মাথায় উঠার উপক্রম শেষ গোষ্ঠী আর ওই সময় ফের আউনের গোষ্ঠী চলে আসলো এই পাশে তারা দেখলো যে এই এত সুন্দর রাস্তা তৈরি হয়ে গেছে হোয়াই নট ইউজ তারা যদি পার হইতে পারে আমরা পারবো না কেন এখানে নিশ্চয়ই ভূমিকম্প মতো কিছু হয়ে গেছে বিজ্ঞানী কোন ব্যাখ্যা আছে চলো এখন তারা আসলো তাদের সঙ্গে এক লক্ষের মতো সসজ্জিত বাহিনী নিয়ে আসলো সুসজ্জিত সশস্ত্র বাহিনী তাদেরকে দাবিয়ে ধাওয়া করে তাদের পিছনে আসলো ফেরাউন তার সৈন্যবাহিনী সীমা লঙ্ঘন করে দৌড়ে আসলো হাত ইদা আদর হুল তারপরে তারা তখন ঢুকলো সবাই কোন কোনো রেওয়াজ এসে ফেরাউন বলে তোমরা ঢুকো ঢুকো সে ঢুকা সবাইকে ঢুকতে বলছে সে ঢুকে চিন্তা করছে যে সবাই যাক আরো কিছু দেখি যদি দেখাতে রাস্তা ঠিক থাকে তাহলে সে যাবে আর ঠিক না থাকলে সে যাবে না আর কি একটু পিছনে আছে কোন কোন রেওতে আসছে যে কিন্তু সে যেতে চায় না কিন্তু তার যে ঘোড়ায় করে আসছে ঘোড়াটা খালি যাইতে চায় সে রশিটা নিয়ে ঘোড়া খেতে চায় সামনে দিলে তো ঘোড়াকে জিব্রাই আলাহ সাল্লাম নিজের ঘোড়া এনে এমন তারা করছেন যে সেরাউন কন্ট্রোল না মেনে ঘোড়া তাকে নিয়ে দিছে দৌড় যখন ভিতরে ঢুকলেন তাদের সবাই ঢুকা কমপ্লিট হলো মুসা আল্লাহ লোকজন পার হয়ে গেল আর এদের ঢুকাটাও কমপ্লিট হলো এই সময় আল্লাহ তালা কি বললেন সাগরকে দুই দিক থেকে আসে তোমরা সমান হয়ে যাও আগের মতো হাত ইদা আদর কাহুল ই বানু ইসর যখন তাকে দুবার অবস্থা তাকে পানি নাকানি চোয়ানি খাওয়াচ্ছে ডুবু ডুবু করছে আবার উপরে উঠাচ্ছে নিচে নামাচ্ছে তার শাস্তি চলছে এখন সে ডুবে মরবে তখন সে বলে আমি ইমান এনে ফেললাম ইলাহা আমি সে আল্লাহর প্রতি ইমান আনলাম তিনি ছাড়া কোনো মাবুদ নাই যার প্রতি বনু ইসরা বিশ্বাস করেছে ইমান এনেছে তাদের বাবির প্রতি মানে ফেললাম এখন কই গেছে ফেরানদের অন্তর্ভুক্ত হয়ে চায় তখন আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসে আল আন এখন ওকাদুয়া মিনাল তামিন তুমি এই এই আগ পর্যন্ত আমার করে আসলে সীমা লঙ্ঘন করলে আর এখন তুমি যে পরিমান করেছ এখন তুমি আমার কাছে চাও চাও ক্ষমা করতে আমি কি তোমাকে এত সহজেই মাফ করে দেব আল্লাহ তালা কাছে মাফ চায় সমস্ত ক্রিমিনাল যত বড় দুনিয়ার সবচেয়ে বড় জালিম আছে ফেরাউন হামান নমরুদ, কারুন সমস্তগুলো এই জমানার যেগুলো আছে সবগুলো কিন্তু মৃত্যু সময় ইমান আনতে চায় সব মুসলমান গুণাগার মৃত্যু সময় তাওবা করতে চায় কিন্তু ওই সময় কি আল্লাহ ইমান দিবেন তাও আল্লাহ তালা বান্দাকে তাওবার সুযোগ দেন গর না আসা পর্যন্ত এই ঘর গড়ার অর্থ কি শেষ নিঃশ্বাসে দেখতে পায় তখন মনে করে সমস্ত সবচেয়ে বড় ডিকটেটর সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী ব্যক্তিটিও বলে যেবার আমি বুঝতে পেরেছি আমি আনলাম তারা কিন্তু চিৎকার করে বলতে চায় বলেও তাদের আওয়াজ আমাদের কানে আসে না যে মমের মুসলিম যে অন্যায় করে করে মারা যাচ্ছে সেও কত আহাই তার ভিতরে চলছে আমার একটু সুযোগ দিন আল্লাহ কিন্তু তখন আর সুযোগ দেওয়া হবে না আয়া শোনো আজকে হে ফেরাউন আল্লাহ তালা ফেরাউনকে আর কি মেসেজ দিচ্ছেন তোমাকে শুধু মারবো না আজকে ডুবে ডুবিয়ে তোমার শরীরটাকে আমি আমি আজকে তোমার বডিটাকে আমি সেফ করব আজকে মরার পরে তোমার লাস্টাকে আমি পচে গলাম অথবা মাসে খেয়ে ফেলবে এই সুযোগ আমি দেব না তোমার বডিকে আমি করব। কেন তার খুব বেশি দিতে হবে আলিমান খান ফাঁকা আয়া যাতে করে তোমার পরে যত রকমের ক্রিমিনাল গুলো দুনিয়াতে আসে ক্ষমতা এবং গর্ব অহংকার ত্রাস সৃষ্টি করে দুনিয়া থেকে আসে তাদের জন্য তুমি একটা এক্সাম্পল হয়ে যাও শিক্ষণীয় বিষয় হয়ে যাও তাদের জন্য আয়াত থেকে মানতে অস্বীকার করে বা গাফেল থাকে দেখার পরেও শিক্ষা নেয় না গাফেল হয়ে থাকে এখনো মিশরের পিরামিড মধ্যে পিরামিড জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশ আছে যদিও অনেকগুলো লাশ মমি করা আছে মামিফাইড কিন্তু কোনটা যে ওই ফেরাউন এটা বোঝা মুশকিল যদি কোনো কোন সময় কেউ কেউ মনে করে তাদের কাছে কেউ কেউ যারা এক্সপার্ট আছে বলে যে এইটা বোধ হয় সেইটা কিন্তু তারা কিন্তু সবাই ছিল ফেরাউন ফেরাউন হলো তাদের বংশের উপাধি কিন্তু তাদের বিভিন্ন রকম নাম আছে এবং সেইটা কোনটা এইটা একদম হান্ড্রেড আইডেন্টিফাই করা মুশকিল কিন্তু এই এরকম অনেকগুলো মামিফাই লাশ আছে মিশরের জাদুঘরের মধ্যে কায়রতে যারা মিশরে ভিজিট করেছেন নিশ্চয় তারা দেখেছেন এখনো আছে তারা কতদিন আগে মারা গিয়েছে চিন্তা করেন নবী মোহাম্মদ সাল্লা প্রায় হাজার বছর আগের কথা হলো মুসা আল্লাহামের পিরিয়ড ওই সময়ের কথা তো ওই যদি ওই সময় এক হাজার হয় উনি আসার আগে উনি আসার পরে এখন দেড় হাজার কতদিন আড়াই হাজার এখনো পর্যন্ত তাদের ওই জামানার মামিফাই লাশ গুলো আছে আল্লাহ বলেছেন তোমার তোমার বডিকে আমি রেখে বেশ কিছুদিন যাতে দুনিয়ার মধ্যে মানুষ বারে এসে শিক্ষা নিতে পারে যে সীমা লঙ্ঘনকারীদের কি কি করুন পরিণতি হয় এবং আল্লাহর কাছে তারা কেমন অসহায় হয়ে যায় এই শিক্ষা নেওয়ার জন্য মুসলমানরা গিয়ে শিক্ষা নেয় সেখানে যান আমারও আল্লাহ নিয়ে নিয়েছিলেন দেখার সুযোগ হয়েছিল তো সেখানে আমাদের ওই কথাগুলো কাহিনী মনে পড়ে মুসলমানদের মনগুলো তখন আল্লাহ আসে কিন্তু এইটা তো এখনকার জমা নাই এমন কোন মানে মেডিকেল বা কেমিক্যাল কোন ম্যাটেরিয়াল তারা আবিষ্কার করতে পারে না যে আড়াই হাজার বছর ধরে রাখতে পারবে কিছু করে কিন্তু এইগুলো ওইটা তারা এখনো খুঁজে পায় না এখনো তাদের অব্যাহত আছে এইগুলা হয়েছিল কি ছিলেন কি হল তারপরে কি আল্লাহ বলেন আমি তো মানুষকে দেখাইতে চাই চাইলাম যারা শিক্ষা নেওয়ার তারা নেবে কিন্তু মেজরিটি অনেক মানুষরিটি মানুষ আমার এই সমস্ত নিদর্শন দেখেও গাফিলি থেকে যায়। পড়ে থাকে তারা শিক্ষা নিতে চায় না তার বডিকে উঠিয়ে রেখেছেন জমিনের মধ্যে সে ডুবে নিচের দিকে চলে যায়নি কারণ কোন কোন তাফসির এসেছে ইমনি আব্বাস আল্লাহ আল্লাহ আনহুমা ওনারা বলেছেন যে বনি ইসরাইলের অনেকে ওই পারে যাওয়ার পরেও তারা এখন দেখলো যে কিছু লোক ডুবে মরছে কিন্তু তাদের এখনো ডাউট হয়ে গেলে আসলে ফেরাউন মরেছে কিনা মানে এমন ভয়ের মধ্যে তারা ছিল এখন বিশ্বাস করতে পারছে ফেরাউন মরবে না আসলে এত ক্ষমতা লোক মরে কেন মানে ইমান তাদের মজবুত না তারা কিছু স্টিল মানে তারা বিশ্বাস করতে পারছে না এত ভয়ে এত সন্ত্রস্ত হয়ে আছে এত তটস্থ হয়ে আছে এত টেরোরাইজ হয়ে গেছে তখন তারা বললো সন্দেহ করল না আসলে কিনা যদি বেঁচে থাকে তাদের সাগরকে হুকুম দিলেন এটাকে নিচের দিকে নিয়ে যেও না বা খেতে দিও না বা ওদিকে দিকে দূরে নিয়ে যেও না তীরে এনে উঠিয়ে দাও যাতে তারা দেখতে পায় তারা দেখলে সরজমিনে তারা আমরা চিনতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ আর সেই ঘটনাটা কবে ঘটেছিল হ্যাঁ আড়াই হাজার বছর আগে দিনটা কোন দিন ছিল আসুরা মহরম মাসের দশ তারিখ আর এরপর থেকেই মূসা প্রত্যেক বছর আসুন মহরমের দশ তারিখ রোজা রাখতেন আর মোদিনায় গেলেন দেখেন যে মোদিনায় বেশ ইহুদি আসে তারা দশ তারিখে রোজা রাখে মহরমে কিসের রোজা রাখো যে ওই দিন আল্লাহ তাল মুসা আল্লাহামকে নজার দিয়েছিলেন এবং কমে বনি ইসরাইলকে তিনি এরপর থেকে শুক্রিয়া জানাতে গিয়ে এই তারিখে রোজেন আর মুসলমানরা তোমরা দাঁড়া ফরজ না কিন্তু অত্যন্ত ফজিলতের রোজা হ্যাঁ এইভাবে এই আসুর আর রোজাটা আসলো কে তো এই আসুরার তালে আসুর আসল ঘটনা কোনটা এইটা তা আমাদের দেশে আসুরার ঘটনা আবার আর একটা হয়ে গেছে যে কারবালা হোসেনের কি গেছে। এখন কার বেলা শাহাদ একটা বড় দুঃখজনক উন্মতের জন্য এই ব্যাপারে কোনো সন্দেহ থাকার তো কথা না কিন্তু ওইটার কারণে ওই দিনের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে শরীয়তের কিছু অ্যাড করার সুযোগ আছে আর আবু বকরাজ আনু ইন্তাল করেছেন এটাও তো একটা বড় বিরাট জিনিস এই উপলক্ষে কিছু অ্যাড হবে ফাতেমারা জিয়াল ইন্ত এই উপলক্ষ্যে কিছু অ্যাড হবে তাহলে কোন কিছু নাই এগুলো আবিষ্কার করেছিল কারা শিয়ারা এবং মুসলমানরা এগুলো নিয়েছিল যে আসুরার মেইন জিনিস হয়ে গেছে ইমাম হোসেনের শাহাদতের তাৎপর্য এগুলো নিয়ে হ্যাঁ ওনার শাহাদতের তাৎপর্য আছে সেটা একটা আলাদা বিষয় কিন্তু ওইটার উপলক্ষে আসুরার কোন ব্যাপক কিছু আসে না আসুরারিমা রেখেছেন এবং আসুরার তাৎপর্য এরপরে আল্লাহ তালা মুরসা আল্লাহ এবং ফের আউনের কাউমের কিছু কথা বলবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেটা আমরা শুনবো এবং আশা করা যা আগামী সপ্তাহে আমাদের সুরা ইউনসের তাফসির শেষ হওয়ার আশা আছে যদি ইনশাল্লাহ শেষ হয়ে যায় তারপরে সুরাহুদ আসার কথা রয়েছে ইনশাআল্লাহ